পরিবেশিতামেরিজে আজকে আমাদের পর্বটি হচ্ছে শিক্ষা নিয়ে পুরো পর্ব জুড়ে আমরা কেবল উহুদ যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং এই আলোচনাটি হবে কোরআনের আলোকে পবিত্র কোরআনে আল্লাহ তালা বেশ কিছু জিহাদের বিস্তারিত বিবরণ দিয়েছেন যেমন সুরা আনফালের একটা বড় অংশ কথা বলেছে কেবল বদরের যুদ্ধ নিয়ে উহুদের যুদ্ধ নিয়ে আল্লাহতালা অনেক আয়াত নাজিল করেছেন সুরা আলে ইমরানের দ্বিতীয় অর্ধেকটা জুড়ে উহুদ যুদ্ধ নিয়ে কথা বলেছেন তবে এই আয়াতগুলো শ্রেফ যুদ্ধের বর্ণনা নয় বরং আল্লাহ তালা এইসব আয়াতের মাধ্যমে কখনো সাহাবিদের সান্ত্বনা দিয়েছেন কখনো উপদেশ দিয়েছেন ভুল ধরিয়ে দিয়েছেন আবার কখনও তিরস্কার করেছেন আল্লাহ আল্লাহতালা এমন কিছু জিনিস এইসব আয়তে উল্লেখ করেছেন যা উল্লেখ না করলে মানুষ কখনো সেসব জানত না ইতিহাসের একটি বই আমাদের সামনে অনেক কিছু ঘটনা ও কর্মকাণ্ড দর্শকের ভঙ্গ থেকে তুলে ধরে মাত্র কিন্তু কোরআন অতীতের মানুষগুলোর অন্তরের অবস্থা এবং তাদের মনের চিন্তাভাবনাও নিখুদভাবে আমাদের সামনে তুলে আনে कारण एक मल्ला ग्रंथे कुर आने पार्थक्य अल्लाह तला নিশ্চয় তোমাদের আগে বহু জাতি গত হয়ে গেছে অতএব পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কেমন হয়েছিল মিথ্যারোপকারীদের পরিণাম এই কোরআন হচ্ছে মানবজাতির জন্য সুস্পষ্ট ঘোষণা এবং যারা ভয় করে তাদের জন্য পথ নির্দেশ ও উপদেশ সুর আলী ইমরান আয়াত একশো এবং আটত্রিশ এই আয়াতের মাধ্যমে আজকের আমরা আলোচনা শুরু করছি এই আয়াতটি ছিল সাহাবিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা উহুদের যুদ্ধে বিপর্যয়ের কারণে সাহাবিদের মনে যে বেদনা হয়েছিল আল্লাহ আল্লাতালা এই আয়াতের মাধ্যমে সেই বেদনাকে মুছে দিচ্ছেন আল্লাতালা তাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে বলছেন এমনটা আগে হয়েছে মুমিনদের আগেও কষ্ট স্বীকার করতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কাফিররাই পরাজিত এবং লাঞ্ছিত হয়েছে অতীতের দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায় আমরা সাধারণত বলে থাকি উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য পরাজয় কিন্তু কেউ কেউ মনে করেন উহুদের যুদ্ধে জয় পরাজয় কিছুই ঘটেনি কারণ কোরাইশরা অনেক মুসলিমকে হত্যা করতে পারলেও তাদের মূল উদ্দেশ্য ছিল মদিনা দখল করা সেটা তারা করতে পারেনি মুসলিমরা সফলভাবে মোদিনাকে প্রতিরক্ষা করতে পেরেছে শেখ ইবনুল কাইম রেহেমাহুল্লাহ পুরো বিষয়টিকে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন তিনি বলছেন উহুদ যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি বিজয় এর কারণ হল উহুদের যুদ্ধ থেকে প্রাপ্ত অন্যান্য সব শিক্ষা উহুদের যুদ্ধে মুসলিমরা একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল আর এই বিপর্যয় থেকেই অনেক কিছু শেখার আছে যদি মুসলিমরা এই বিপর্যয় না পড়ত তবে এই শিক্ষাগুলো তারা লাভ করত না তাই তিনি উহুদকে বলেছেন বিজয় জানা যাক এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন প্রথম শিক্ষা মুসলিমরা হল চিরশ্রেষ্ঠ জাতি আল্লাহ তালা করেন বলেন আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না যদি তোমরা মমিন হও তোমরাই জয় হবে সুর আলী ইমরান আয়াত একশো উহুদের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হবার পর এই আয়াতটি নাজিল হয়েছিল এখানে আলাহ সুফার মুসলিমদেরকে এটাই বলেছেন যে তোমরা যদি আসলেই মুমিন হয়ে থাক তাহলে বিজয় তোমাদেরই হবে একই সুরা আল্লাহতালা বলেছেন কুন্তুম খয়রা উম্মিন নাস অর্থাৎ তোমরা মানবগোষ্ঠীর জন্য এক শ্রেষ্ঠ সমাজরূপে উত্থিত হয়েছ সুরা আলী ইমরান আয়াত একশো এখানে আশ্চর্যের ব্যাপার হল যুদ্ধে যখন মুসলিমরা বিস্মকর জিতে গেল কিংবা মুসলিমরা পুরো মক্কা বিজয় করে নিল কিংবা যখন পৃথিবীর দুই তৃতীয়াংশ জুড়ে ইসলামের রাষ্ট্র আধিপত্য বিস্তার করছে তখন কিন্তু মুসলিমদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে এই আয়তটি নাজিল হয়নি এই আয়তটি নাজিল হয়েছে উহু যুদ্ধের ঠিক পরে যখন মুসলিমরা যুদ্ধে পরাজিত হয়েছে এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি স্পষ্ট হয় তা হলো। মুসলিমরা দুর্বল হোক অত্যাচারিত হোক আর পরাজিত হোক তবুও তারা সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিমদের শ্রেষ্ঠত্ব সামরিক কিংবা রাজনৈতিক বিজয়ের উপর নির্ভরশীল নয় বরং মুসলিমরা শ্রেষ্ঠ তাদের ধর্মবিশ্বাসের কারণে আকিদার কারণে বর্তমান সময়ে মুসলিমরা কাফিরদের হাতে পরাস্ত এবং লাঞ্ছিত হচ্ছে কিন্তু এই কারণে মুসলিমরা তাদের শ্রেষ্ঠত্ব হারায় না মুসলিমরা তখনই নিজেদের শ্রেষ্ঠত্ব হারায় যখন তারা দিন ইসলামের মধ্যে মর্যাদা না খুঁজে অন্য জীবন ব্যবস্থা দারস্ত হয় মুসলিমরা যখন অন্য কোনো জাতির অনুকরণ করে তখন তাদের শ্রেষ্ঠত্ব বিনষ্ট হয় কাজেই হারুক কিংবা জিতুক মুসলিমরা যদি তাদের দিনের উপর অটল থাকে তবে তারা শ্রেষ্ঠ এটাই মুসলিমদের প্রকৃত পরিচয় আর আল্লাহ আল্লাতালা এই আয়াতে আমাদের সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন উহুদের দ্বিতীয় শিক্ষা হল কষ্ট হলেও লড়তে হবে আল্লাহালা বলেন তোমরা যদি আহত হয়ে থাকো তবে তারাও তো তেমনি আহত হয়েছে সুরা আলে ইমরান আয়াত একশো উহুদের যুদ্ধে যখন মুসলিমরা পরাজিত হল স্বাভাবিকভাবেই তাদের মনোবল ভেঙে গেল আশা ভঙ্গ হল তাই আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের সাথে উহুদের যুদ্ধে যা হয়েছে ক্রাইশদের সাথে বদরের সময় ঠিক একই ব্যাপার ঘটেছে তোমরা এখন জখমের কষ্ট ভোগ করছ তারাও তখন জখমের কষ্ট ভোগ করেছে কিন্তু এক বছর আগের বদরের পরাজয় তাদের আবার যুদ্ধ করা থেকে থামিয়ে রাখেনি তারা আবারও প্রস্তুত হয়ে মাঠে নেমেছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সুতরাং আল্লাতালা বলছেন যে উহুদের পরাজয় যেন মুসলিমদের তাদের লড়াই থেকে বিরত না রাখে তারা যেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় তারা যেন আশা হারিয়ে না ফেলে এবং উদ্যম ও উদ্দীপনা ধরে রাখে হয়তো কিছু মুসলিম মারা গেছে কিন্তু তাতে ধৈর্য হারানোর কিছু নেই পরাজয়ের মুখেও অটল অবিচল থাকতে হবে তৃতীয় শিক্ষা যুদ্ধে জয় ও পরাজয় দুটোই ঘটে তবে চূড়ান্ত বিজয় মুসলিমদের আল্লাহলা বলেন আর জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি আলে সুরা আলরান একদিন কুরাইশরা জিতল আরেকদিন মুসলিমরা জিতল এটাই দুনিয়া নিয়ম ইবনুল কাইম রেহেমাহুল্লা বলেন আল্লাহ তালার অপরিসীম প্রজ্ঞা এবং তার সুন্না হল আল্লাহ নবী ও তার অনুসারীরা কখনো জিতবে কখনো হারবে তবে পরিশেষে তারাই বিজয়ী হবে যদি মমিনরা সবসময় বিজয়ী হতো তাহলে মোমিন মুনাফিক সবাই তাদের দলে ফিরত তখন কে প্রকৃত ইমানদার তা বোঝা যেত না এর মানে হচ্ছে যদি মুসলিম কেবল যুদ্ধে জিতত তখন দেখা যেত সবাই দুনিয়াবি কারণে স্বার্থের জন্য বা জেতার আশায় মুসলিমদের দলে যোগদান করেছে তখন কে আসলে ইমানের জন্য ইসলামের জন্য যুদ্ধ করেছে আর কে দুনিয়াবী লাভের আশায় যুদ্ধ করেছে তা বোঝা যেত না তাই জয় জয়পরাচয় দুটোই দরকার ইবনুল কাইম রেহমাহুল্লাহ আরও বলেন আর যদি মুসলিমরা সবসময়ই পরাজিত হতে থাকে তাহলে যদি মুসলিমরা সবসময় হারতে থাকে তাহলে এই দিনের যাত্রা সীমিত হতে থাকবে তাই মুসলিমরা সবসময় জিতবে কিংবা সবসময় হারবে এর কোনোটাই যথাযথ নয় তাই আল্লাহ আজ্জা বাচাল হার মাধ্যমে দিন বদল করে যাচাই করেন কে মুমিন আর কে মুনাফিক পরাজয় মুনাফিকদের চেহারা প্রকাশ করে দিবে আর বিজয় আল্লা দিনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে সাহায্য করবে তবে যত সময় লাগুক না কেন শেষ পর্যন্ত মৌমিনরাই বিজয় হবে চতুর্থ শিক্ষা আল্লাহ তালা জিহাদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে তার ইমান যাচাই করেন আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াতে আরও বলছেন আর এভাবে আল্লাহ জানতে চান কারা ইমানদার ইমান পরীক্ষা করার সবচাইতে উৎকৃষ্ট উপায় হলো আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে বলা হয় তখনই বোঝা যায় দিনের জন্য কার কতটা ভালোবাসা তা আল্লাহ আজ জাল এভাবে পরীক্ষা নিয়ে মুমিনদের মুনাফিকের দল থেকে আলাদা করে ফেলতে চান আল্লাহ আগে থেকে জানেন যে কে ইমানদার আর কে মুনাফিক কিন্তু জিহাদের মাধ্যমে আল্লাহ সেটা পরিষ্কার করে দিতে চান পঞ্চম শিক্ষা জিহাদ হল উচ্চ মর্যাদা লাভ করার একটি সুযোগ একই আয়াতে আল্লাহ তাল্লা বলেন এবং তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে চান ইবনুল কাইম রাহে আর বলেন শাহাদাত হল আল্লাহর নজরে সবচাইতে উচ্চ মর্যাদা পূর্ণ স্থানের একটি শহীদেরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা শত্রুদের হাতে নিহত না হলে মুসলিমরা কিভাবে শাহাদাতের মর্যাদা লাভ করবে শাহাদাত হল বান্দার জীবনের সবচাইতে একটি ঘটনা। আর সেটা একমাত্র একই সম্ভব যখন সে আল্লাহর ইচ্ছায় শত্রুদের হাতে নিহত হবে উহুদের যুদ্ধে পরাজয়ের পেছনে এটাও একটা হিকমত এই পরাজয় তো ছিল আল্লাহর পাহানা মাত্র এর মাধ্যমে তিনি সত্তর জন বান্দাকে শহীদ হিসেবে কবুল করে নেন যদি মুসলিমরা না তবে এই বান্দারা শাহাদাতের মর্যাদা লাভ করত না কাজে পরাজয়ের মাধ্যমেও अल्ला ताला किछु मुस्लिम के शहदात सम्मानित करते हैं इबुल कईमर खूब चमकप्रदब्य आज तरह किंदा केलतर स्थान स्थापन करते चान क्यों देखा जा জান্নাতের উঁচু স্থানে যাবার জন্য সেই বান্দা যথেষ্ট পরিমাণ আমল নেই তাহলে এই ব্যক্তি কিভাবে সেই উঁচু মর্যাদা করবে এটা সম্ভব হয় যখন আল্লাহ সুফান এই পৃথিবীতে সেই বান্দার উপর দুঃখা আপত্তিত করেন আর এই সব দুঃখ কষ্ট পার করার মধ্য দিয়ে তার গুনাফগুলো মাফ হয়ে যায় জান্নাতে তার মর্যাদা বেড়ে যায় আল্লাহ আজ্জাওয়াজ সাহাবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তাদের জন্য জান্নাতে যে উঁচু স্থান রেখেছিলেন তাদের আমল সেই স্থানের জন্য যথেষ্ট ছিল না তাই আল্লাহ আজ তাজাল তাদেরকে উহুদের যুদ্ধে দুঃখ কষ্ট বেদনা শোক আর জখমের মধ্য দিয়ে নিয়ে গেলেন তাদেরকে সহ্য করতে হল রসুল্লাহ সাল্ল আলহিমের মৃত্যু সংবাদের মতো ভয়ঙ্কর বেদনাদায়ক একটা সংবাদ যদিও পরে জানা যায় সেটি একটি গুজব ছিল তাদেরকে যুদ্ধে পরাজয় স্বীকার করে নিতে হল এত কষ্টের বিনিময়ে আসলে তাদের সবাবের পাল্লাটাই ভারী হচ্ছিল কষ্ট হলে গুণাহ কাটা যায় তাই কষ্টের সময়টা খারাপ লাগলেও আখিরাতের জন্য তা কল্যাণ কর তাই ইবনুল কাইম বলেছেন এটি হলো একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া সপ্তম শিক্ষা মুসলিমদের পরাজয়ের মাধ্যমে আল্লাতালা কাফিরদের খারাপের পাল্লাকে আরও ভারী বানান আল্লাহ আল্লাতালা একই আয়াতে বলেন এবং কাফিরদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহতালা কিছু কাফিরদের এত ঘৃণা করেন যে তিনি তাদের জন্য জাহান নামের স্থান নির্ধারিত করে রাখেন আল্লাহ আজাল তাদেরকে তাদের আমল দিয়েই ধ্বংস করেন সুতরাং কাফিরদের হাতে মুসলিমদের পরাজয় এবং তাদের কষ্ট দেবার মাধ্যমে সেই কাফিরদের ধ্বংস নিশ্চিত করা হয় কাফিরদের মধ্যে কামিয়া আর আবি উত রসুল্লাহ সাল্লাহ আলহিউসালামকে আঘাত করেছিল এটা কি আসলে তাদের জন্য কোনো সাফল্য রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামকে আক্রমণ করতে পারা কি সত্যি কোনো সুখের বিষয় সত্যি বলতে এটা ছিল তাদের জীবনে করা নিকৃষ্টতম অপরাধ আর এই একটা কাজের কারণে তারা আজীবন জাহান নামের অধিবাসী হয়ে থাকবে আমরা অনেক সময় দেখি জাতি অত্যন্ত কোনো কিছুই কোনোয়া করছে না মুসলিমদের সাথে যাচ্ছে তাই আচরণ করছে যখন কষি বোমা মেরে গুলি করে হত্যা করছে ইচ্ছে মতো বন্দি করে নির্যাতন করছে হেনস্থা ও লাঞ্ছিত করছে কারাগারে বিনা বিচারে আটকে রেখেছে বছরের পর বছর তাদের এই কাজগুলো কি তাদের জন্য সুখবর বয়ে আনবে না কখনোই না বরং তাদের এই কাজ থেকেই প্রমাণিত হয় যে আল্লাতলা তাদের প্রতি ক্ষুব্ধ আর সেই কারণেই তিনি তাদেরকে এই দুনিয়াতে স্বেচ্ছাচারিতা চালানোর সুযোগ করে দিয়েছেন যাতে করে তারা নিজেদের হাতেই নিজেরা জাহান্নামের আগুন কিনে নিতে পারে ফেরাউন আর একটি উল্লেখযোগ্য উদাহরণ সে বছরের পর বছর ধরে বনে ইসরায়েলের জনসাধারণকে অত্যাচারে জর্জরিত করে এসেছে এই কাজের পরিণতি ভালো কিছু কি ছিল তার শেষ প্রাপ্তি কি ছিল আসলে আল্লাহ চেয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে প্রমাণ করাতে আর তাই তাকে এসবের সুযোগ দিয়েছেন এই মামলা নিষ্পত্তি হবে আখিরাতে সেদিন সে জাহান্নাম থেকে কোনো ক্রমেই পাবে না আল্লাহ আল্লাহতালা মানুষের অন্তরের ভেতরে কি আছে তা জানেন কিন্তু তিনি মানুষের কাজের মাধ্যমে সেটা প্রকাশ করে দেন যেন শেষ বিচারের দিনে তারা নিজেদের স্বপক্ষে কোনো অচুহাত দাঁড় করাতে না পারে অনেকেই ভাবে খারাপ লোকদের জন্যই তো জীবনটা আনন্দের চুরি বাটপারি বদমাশি করেই তারা বেশি ভালো আছে তবে সত্যি বলতে দুনিয়াতে যারা স্বেচ্ছাচারিতা জুলুম আর দুর্নীতির ওপর টিকে আছে বছরের পর বছর খারাপ কাজ করার পরেও তাদের কোন শাস্তি হচ্ছে না আসলে তাদেরকে আল্লাহ আল্লাহতালা আখিরাতে কঠোর শাস্তির জন্য প্রস্তুত করে নিচ্ছেন ইবলিসকেও আল্লাহ একইভাবে অবকাশ দিয়েছেন পৃথিবীতে সে কতই না খারাপ করছে প্রতিদিন এসব জালিমের বিচার একদিন নিশ্চয়ই হবে ফয়সাল হবে আখিরাতে তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল সুরা আলী রহমান আয়াত একশো বেয়াল্লিশ এই আয়াতের তফসিরে এবমাহুল্লাহ বলেন এই আয়াতের অর্থ হল আল্লাহ বলছেন তুমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ না তোমার পরীক্ষা হয় এবং আল্লাহ দেখে নেন যে তুমি কি তার দিনের জন্য কষ্ট সংগ্রাম করছো না এবং শত্রুদের বিরুদ্ধে সবরের সাথে যুদ্ধ করছো না। আমরা জানি জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদ না করে জান্নাতে চলে যাবার আশা করা যায় না আল্লাহ সোহানু আতালা এই আয়াতে মুসলিমদের বলছেন জান্নাতের পথে অনেকগুলো ধাপ আছে আর মুসলিমদেরকে একে একে প্রতিটি ধাপ অতিক্রম করতে হবে আল্লাহর পথে জিহাদ না করে কেউ নিজেকে জান্নাতে দাবিদার বলতে পারে না জিহাদের মাধ্যমেই আল্লাহর পথে দৃঢ়তা ফুটে ওঠে ইসলাম কোন আধ্যাত্মিক ধর্ম নয় যেখানে কেবল কিছু ধার্মিক আচার প্রথা পালনের মাধ্যমেই আমরা জাদু বলে জান্নাতে পৌঁছে যাব ইসলামের অনুসারীদেরকে আল্লাহ আল্লাহাল অবশ্যই পরীক্ষা করবেন জান্নাত বিনামূল্যে অথবা স্বল্প শ্রমে লাভ করা জিনিস নয় জান্নাতের জন্য কষ্ট করা চাই। মানুষের আমল জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট নয় এমনকি আল্লাহর দয়া ছাড়া নবীজি সাল্লিউস্লাম পর্যন্ত জাননাতে প্রবেশ করবেন না আল্লাহর রহমত ও দয়ার কারণেই একজন মানুষ জান্নাতে যেতে পারবে কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে আন্তরিক চেষ্টাই আল্লাহ রহমত ও দয়ার দরজা খুলতে পারে যুদ্ধে মুসলিমরা অবিশ্বাস্য রকমের বিজয় অর্জন করে যেসব মুসলিম বদরযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারা উহুদের যুদ্ধে যোগদান করার জন্য উন্মুখ হয়েছিল অনেকেই শহীদ হয়ে যাবার জন্য দোয়া চাইছিল কিন্তু তাদের এই সব আবেগ অনুভূতি ও ইচ্ছাগুলো মনের মধ্যেই ছিল এই নিয়তগুলো কতখানি সত্যি তা যাচাই করার জন্য উপযুক্ত ক্ষেত্র দরকার আর তাই জিহাদের প্রয়োজন ছিল যাতে করে এর মাধ্যমে তাদের নিয়তের সত্যতা যাচাই করা যায় হতে পারে তাদের মধ্যে এমন অনেকেই ছিল যারা যুদ্ধক্ষেত্রে যাবার আগ পর্যন্ত নিজে কী চায় তা নিয়ে সন্দেহান ছিল আল্লাহ বলেন আর তোমরা মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে কাজেই এখন তার তোমরা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ আলে আয়াত ১৪৩। এই আয়াতের ব্যাখ্যা বলেন এই আয়াতের অর্থ হল আল্লাহ বলছেন মুমিনরা আজকের আগে তোমরা তো শত্রুর সাথে সাক্ষাৎ এবং সবর সাথে লড়তে চেয়েছিলে আজকে সেই সুযোগ এসেছে কাজেই লড়াই করো এবং ধৈর্যশীল থাকো এখন দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই অন্তরে শহীদ হবার ইচ্ছা রাখে কিন্তু সত্যি কি আমরা সুযোগ পাওয়া মাত্রই সে সুযোগের সদ ব্যবহার করতে পারব এবং জিহাদের ময়দানে ছাপিয়ে পড়ব একমাত্র আল্লাহ তালাই সে কথা ভালো জানেন আর তাই তিনি আমাদের সামনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আমাদের অন্তরের খবর প্রকাশিত হয়ে যায় নবম শিক্ষা উহুদের যোদ্ধাদের আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন উহুদের যুদ্ধে কিছু সাহাবি ভুল করেছিলেন কিন্তু আল্লাহ তালা তাদের ভুলের ব্যাপারে কি বলছেন মুসলিমদের বিজয়ের জন্য আল্লাহ তালা কখনোই তাদের প্রশংসা করেননি দেননি বদরযুদ্ধের পর আল্লাহ এমন কোন আয়াত নাজিল করেননি যেখানে তিনি মুসলিম বাহিনীর প্রশংসা করেছেন বরং তিনি বলেছেন প্রস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে শান্ত আসতে পারে আর বিজয় শুধুমাত্র পরাক্রান্ত মহা মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আসে সুরা আলে ইমরান আয়াত ১২৬। ছাব্বিশ অন্যদিকে বদরের যুদ্ধবন্দীদের নিয়ে যখন মতভেদ হল তখন আল্লাহ আল্লাহতালা মুসলিমদের সাথে কঠিন ভাষা ব্যবহার করলেন যদি আল্লাহর তরফ থেকে বিধান না থাকত যা আগে উল্লেখ হয়েছে তবে তোমরা যা গ্রহণ করতে যাচ্ছিলে সেজন্য তোমাদের উপর এসে পড়ত এক বিরাট শাস্তি আনফাল্টি মুসলিমরা যুদ্ধবন্দীদের ব্যাপারে মুক্তিপণ আদায়ের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কারণে তাদের উপর আল্লাহর আজাব এসে পৌঁছাতে পারত কেননা আল্লাহ সেই সিদ্ধান্তের সাথে নন মুসলিমরা যুদ্ধবন্দীদের হত্যা না করে তাদেরকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়া আল্লাহ পছন্দ করেননি এই আয়াতগুলো থেকে একটি শিক্ষণীয় ব্যাপার আছে বদর যুদ্ধের পর আল্লাহতালা মুসলিমদের অন্তরগুলোকে সর্বপ্রকার পলুসতা ও অন্তরের ব্যাধি থেকে পবিত্র রাখতে চেয়েছেন বদযুদ্ধের অসামান্য সাফল্যের পর তাদের মাঝে গর্ব অহংকার ইত্যাদি অনুভূতি কাজ করা অসম্ভব নয় তাই আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে যে বিজয় কেবলমাত্র আল্লাহ চেয়েছেন সেজন্য এসেছে কিন্তু উহুদের যুদ্ধে ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র মুসলিমদের মনোবল কমে গেছে তারা কষ্টের মধ্যে অবস্থান করছে তাই আল্লাহ আল্লাতাল তাদেরকে সান্ত্বনা দিলেন তাদেরকে উদ্বুদ্ধ করলেন ক্ষমা করে দিয়ে তাদের প্রতি করুণা দেখালেন মুসলিমরা নব সাল্ল আলি হাসলামের আদেশ অমান্য করে গুনা করেছিল এই দুনিয়ার তুচ্ছ সম্পদের জন্য পাহাড় থেকে নেমে এসে মারাত্মক অপরাধ করেছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ করে দিয়েছেন আল্লাহ এই ভুল করার পরেও তাদের সাথে কঠোর ভাষা ব্যবহার করেননি কারণ সাহাবিরা ইতোমধ্যেই তাদের ভুল বুঝতে পেরে খুব দুঃখ পেয়েছেন এরপর দশম শিক্ষা আলিমদের ভূমিকা আল্লাহ বলেন আর আরো কত নবী যুদ্ধ করেছেন তাদের সঙ্গে ছিল বহু আয়াত আলীমান এই আয়াতে আল্লাহ বর্তমান মুজাহিদ অর্থাৎ সাহাবাদের স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতের মুজাহিদদের কথা আল্লাহ আসল বলছেন আগের নবীরা যুদ্ধ করেছেন আর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অনেক আলিম এখান থেকে একটি বিষয় আমরা দেখি সেটা হলো। আলিমদের কাজ কেবল ঘরে বসে থাকা নয় তাদেরকেও ময়দানে যুদ্ধ করতে হবে অনেক সময় দেখা যায় সমাজে আলিমদের একটি বিশেষ স্থান তৈরি হয়েছে লোকেরা সবাই তাদেরকে শ্রদ্ধা চোখে দেখে তারা সবার চাইতে আলাদা কাপড় পরে অন্যভাবে চলাফেরা করে সৈনিকদের মতো তাদেরকে মাঠে ময়দানে যেতে হচ্ছে না আল্লাহ রাস্তা ধুলুবালি তাদেরকে স্পর্শ করে না মুজাহিদদের মতো শক্ত মাটিতে শুয়ে থাকতে হচ্ছে না কাটাতে হচ্ছে না শত্রুর অপেক্ষায় নির্গুম রাত ব্যথা বেদনা কষ্ট কি তারা একসময় ভুলে যান এভাবে চলতে চলতে একসময় তাদের মনে হতেই পারে যে তারা সবার মতো নন শয়তান তখন তাদেরকে বুঝায় তোমার তো এত কিছু করার দরকার নেই তোমার এলম আছে তুমি ঘরে বসে সবাইকে শিখাবে এটাই তোমার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ আল্লাহতালা বলছেন সৎকর্মশীল আলেমদের বৈশিষ্ট্য তা নয় নেককার আলেমগণ নবীদের সাথে ময়দানে নেমে যুদ্ধ করতেন আল্লাহ একই আয়তে বলছেন আর আল্লাহর পথে তাদের যা কষ্ট হয়েছিল তার জন্য তারা হতাশ হয়নি আর তারা ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুর আল ইমরান আয়াত একশো এই আলিমরা পরাজিত হয়েছেন কষ্ট পেয়েছেন কিন্তু আল্লাহ এর মাধ্যমে বলছেন। তোমাদের তোমাদের আগে যেসব মুসলিম ভাই এসেছেন তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছেন তাদের উপর এসেছে কিন্তু তাতে তারা ভেঙে পড়েননি তারা সবর করেছেন এবং জিহাদ চালিয়ে গেছেন তাহলে তোমরা কেন ভেঙে পড়ছ তোমরাও তাদের মতো হও দৃঢ় থাকো সবর করো এবং জিহাদ অব্যাহত রাখো আমরা মুসলিমরা পরাজিত হতে পারি কিন্তু এই পরাজয় যেন আমাদেরকে আচ্ছন্ন করে না ফেলে আমাদেরকে হতাশ করে না দেয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে মুমিনদেরকে সর্বদাই দৃঢ় থাকা চাই আল্লাহ পূর্ববর্তী জাতিদের মুজাহিদদের একটি দোয়া কোরণে উল্লেখ করেছেন তারা দোয়া করেছিলেন ম কৌল ইল কু রি দুশনফী অমৃন হে আমাদের রব ক্ষমা করো আমাদের সব অপরাধ এবং যা কিছু বারাবারে হয়ে গেছে আমাদের কাজকর্মে আর দৃঢ় করো আমাদের পদক্ষেপ এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো সুরা আলে ইমরান আয়াত একশো আয়াতের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিমরা আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে আল্লাহর ভরসা করে নিজেদের প্রস্তুতি কিংবা সাজ সরঞ্জামের উপর নির্ভর করে নয় মুসলিমদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুজাহিদদের তাদের রবের সামনে বিনয় হতে হবে কেননা আল্লাতালা তার বান্দাদের মধ্যে বিনয় দেখতে পছন্দ করেন তাই আল্লাতালা মুসলিম উম্মাহকে আগের যুগের মুজাহিদের পথ স্মরণ করিয়ে দিচ্ছেন এটাই ছিল তাদের পথ তারা আল্লাহর পথে যুদ্ধ করত হেরে গেলেও বিমুখ হত না আর আল্লাহর কাছে তারা নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইত তারা যখন আল্লাহর কাছে দোয়া করেছেন প্রথমে তারা ক্ষমা চেয়ে নিয়েছেন তারপর তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তাদের এই দুয়ার পরেই আল্লাহ বলছেন কাজেই আল্লাহ তাদের দিয়েছিলেন ইহজীবনের পুরস্কার আর পরলোকের পুরস্কার আরো চমৎকার আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন এগারো নম্বর শিক্ষা অবাধ্যতার খেসারত আল্লাহ তালা বলেন হে মান্দার কন আল্লাহ নির্দেশ মান্য কর নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি কোন বিষয়ে তোমরা মতভেদ করো তবে তা আল্লাহ ও রসুলের কাছে পেশ করো যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসী হয়ে থাকো। আর এটাই কল্যাণকর এবং পরিণতের দিক দিয়ে উত্তম নিসা আয়াত রসুল্লাহ সাল্ল আলহামের অবাধ্যতা ছিল উহুদের যুদ্ধে মুসলিমদের বিপর্যয় ও পরাজয়ের মূল কারণ যদি কোনো বিষয়ে মত দেখা দেয় তাহলে কোরআন ও সুন্না অনুযায়ী তা সমাধান করতে হবে কেননা কোরআন আর নবীচের সুন্নতি হল মুসলিমদের জন্য অনুকরণীয় আদর্শ বারো নম্বর শিক্ষা দুনিয়া আসক্তির পরিণতি ভয়াবহ গণিমতের মাল নিয়ে মুসলিম উম্মার কাহিনী খুবই দুঃখজনক সেই বদলে যুদ্ধ থেকেই এর সূচনা তখন আল্লাহালা সুরআন আনফালের আয়াত নাজিল করেন ওবাদাইবেন আসামি তাদের বলেন আমরা গণিমতের মাল নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিলাম আর আমাদের আচরণও শোভন ছিল না তখন এই আয়াতগুলো নাজিল হয় এই আয়াত বলতে অকবাদা এখানে বদরের গণিমত সংক্রান্ত আয়াতগুলোর কথা বলছেন অহুদের যুদ্ধেও গণিমতের মালের আশাতেই পাহাড়ের উপর থেকে তীরন্দা সৈন্যরা নিচে নেমে এসেছিল আর সেটাই যুদ্ধে মুসলিমদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায় গণিমতের মাল পাওয়ার জন্য তাদের ধৈর্যহীনতাই বড় বিপদ ডেকে আনে মুসলিম উম্মার মধ্যে এই সমস্যা পরবর্তীতে রয়ে যায় তবে একটা ব্যাপার এখানে উল্লেখ্য আরবের সেই অঞ্চলে লোকজন কামারের কাজ জানত না ফলে ধাতু দিয়ে তৈরি জিনিসপত্র যেমন তলোয়ার ঢাল বর্ম এগুলো সব কিছুই তারা বাইরে থেকে কিনে আনত এবং ফলস্বরূপ এগুলো অত্যন্ত দামি জিনিসপত্র ছিল এমন হয়েছে যে একটা তলোয়ারের দাম একজন মানুষের অনেক বছরের আয়ের সমান এবং যুদ্ধের গণিমত বলতে তলোয়ার ঢাল বর্ম তীর এগুলোই ছিল যেগুলো অত্যন্ত দামি জিনিসপত্র এবং এগুলোর প্রতি একটা আসক্তি স্বাভাবিকভাবেই কাজ করত ইউরোপের পশ্চিমাংশে মুসলিমরা যখন জিহাদে একের পর এক জয়লাভ করতে থাকে মনে হচ্ছিল সমগ্র ইউরোপ মুসলিমদের হাতে এসে যাবে তাদের এই অগ্রযাত্রা শত্রুবাহিনী থামাতে ব্যর্থ হলেও দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষার কাছে মুসলিমরা হার মানে ওমাইয়া খিলাফতের সময়ে স্পেন জয় করে মুসলিম সৈন্যবাহিনীর আমির আব্দুর রহমান আল গাফেকেেক ফ্রান্সের প্যারিসের দিকে যাত্রা আরম্ভ করলেন ফ্রান্সের প্রায় দুই তৃতীয়াংশ মুসলিমদের আয়ত্তে চলে আসে তারা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মাত্র একশো কিলোমিটার দূরে পুরো ফ্রান্স দখল করে ব্যাপার। কিন্তু যখন তারা প্যারিসের সীমানায় গিয়ে পৌঁছল ততক্ষণে গণিমতের মাল দিয়ে তারা এতটাই বোঝাই হয়ে গেল যে শত্রুদের নিয়ে চিন্তা করা বদলে নিজেদের গণিমতের অংশ নিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেল তারা যুদ্ধে ঠিকমতো মনোযোগ দিতে পারল না যুদ্ধে পরাজিত হলো। এই যুদ্ধকে বলা হয় বালাত সুহাদা বা শহীদদের প্রাঙ্গন কারণ এই যুদ্ধে বিশাল সংখ্যক মুসলিম নিহত হয় মুসলিম সেনাবাহিনীর বীর মুজাহিদ আব্দুর রহমান আল গাফলিকেও শহীদ হন আর এরপর থেকেই মুসলিমদের অগ্রসর হওয়া থেমে যায় পশ্চিম ইউরোপের সাথে মুসলিমরা আর কখনোই পেরে ওঠেনি যুদ্ধ দেখে তাদের পালিয়ে যেতে হয়েছে মুসলিম বাহিনীর ইতিহাস এখান থেকেই অন্যদিকে মর নেয় শুধু একটি কারণে গণিমতের প্রতি আসক্তি আল্লাহ ওহুদের যুদ্ধে কিছু সাহাবিদের গণিমতের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে বলেন তোমাদের মধ্যে কেউ ছিল যারা এই দুনিয়া চাচ্ছিল আর তোমাদের মধ্যে কেউ ছিল যারা চাচ্ছিল পরকাল সুরা আল ইমরান আয়াত একশো বায়ান্ন এবং একশো তিপ্পান্ন এই আয়াত শুনে আবদুল্লা আনহু বলেন আমি জানতামই না যে আমাদের মাঝে অর্থাৎ আল্লা রসুল সাল আলিউ আসলামের সাহাবিদের মাঝেও এমন লোক আছে যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় মুমিনদের মাঝে দুনিয়া লোভ থাকতে পারে এই বিষয়টি আবদুল্লাহবিন মাসুদ রাদিল্লাউ আনহুর কল্পনাতেও আসেনি এজন্যই জিহাদ হিসাবিল্লাহ হল একটি পরীক্ষা এর মাধ্যমে মানুষের এমন সব দুর্বলতা উন্মোচিত হয় যা অন্য কোনোভাবে বোঝা যায় না তার নম্বর শিক্ষা ইসলাম কোনো ব্যক্তি কেন্দ্রিক দিন নয় ওহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলহামের মৃত্যুসংবাদের গুজব ছড়িয়ে পড়ার পর কিছু মুসলিম ছিল যারা হাল পুরোপুরি ছেড়ে দিল তারা আবদুল্লাহ ইবিন উবায়ের কাছে ছুটে যেতে চাইল তাদের ইচ্ছা ছিল সে যেন কোরাইসদের সাথে আলোচনায় বসে একটা আপোষ মীমাংসা করে মুসলিমদের রক্ষা করে কিন্তু আল্লাহ দিয়েছেন ভিন্ন কিছু আল্লাহ আর মুহাম্মদ কেবল একজন রসুল তার পূর্বে নিশ্চয় অনেক রসুল বিগত হয়েছে যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা তোমাদের পিছনে ফিরে যাবে আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরে কৃতজ্ঞদের প্রতিদান দেবেন এসেছেন এবং তারা মৃত্যুবরণ করেছেন থেকে ব্যতিক্রম নন তিনিও মৃত্যুবরণ করবেন আল্লাহ যেন মুসলিমদের জিজ্ঞেস করছেন তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা পিছিয়ে যাবে এই দিন ত্যাগ করে চাহিলিয়াতে জীবনে ফিরে যাবে তোমরা কি ব্যক্তি মোহাম্মদকে অনুসরণ করো নাকি নবী মুহাম্মদকে এই আয়াত থেকে আমরা বুঝি ইসলাম একটি দিন যা ক্যামত পর্যন্ত থাকবে ব্যক্তিবিশেষের উপর এই দিন নির্ভরশীল নয় কোন ব্যক্তি যতই মহান এবং আদর্শবান হোক না কেন যত বড় আলীম বা মুজাহিদ হোক না কেন ইসলামের জন্য যতই খেদমুখ করুক না কেন ইসলাম তার উপর নির্ভরশীল নয় ইসলামের জয়যাত্রা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় না কখনোই এমনটা ভাবা উচিত নয় যে অমুক ব্যক্তি মারা গেছে দেখে ইসলামের অগ্রযাত্রা থেমে যাবে একজন নবী অন্য মানুষের মতো মারা যেতে পারেন কিন্তু তিনি যে শিক্ষা রেখে গেছেন সেটা বেঁচে থাকে আর তার অনুসারীতে দায়িত্ব সেই শিক্ষা সেই বার্তাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া ইবনুল কাইম রেহম বলেন উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লু আলী হাসলামের মৃত্যুর গুজব যেন তার সত্যিকার মৃত্যুর এক পূর্বাভাস এই গুজব শুনে যারা পিছু ঘটেছিল আল্লাহ তাদের তিরস্কার করেছেন তাদের উচিত ছিল দিনের শিক্ষার উপর অটল থাকা কারণ তারা তো মোহাম্মদ সাল আলিহামের ইবাদত করেন না বরং তারা মুহাম্মাদের রবের ইবাদত করেন যার কোনো মৃত্যু নেই মোহাম্মদ সাল্ল আলিহী হাস্লামকে দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি তার অনুসায়ীদেরকেও চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি আর তাই দিন ইসলামের উপরে তাহদের উপর মৃত্যুবরণ করতে পারাটাই সবচাইতে জরুরি উক্ত আয়াতে যে কৃতজ্ঞ লোকদের কথা বলা হয়েছে তারা হলেন যারা দিন ইসলামের মূল্যকে কদর করতে পেরেছিলেন যারা সেদিন দিন ইসলামের উপর দৃঢ় ছিলেন এই আয়াতটি উহুদের যুদ্ধ উপলক্ষে নাজিল হলেও এই আয়াতের প্রাসঙ্গিকতা কেয়ামত পর্যন্ত থাকবে যেমন সৈয়দিন ওমর রাজল্লাহ আনহুর খিলাফতকালে খালিদ ইমনুল ওয়ালিদ রাজ আনহুকে মুসলিম সেনাবাহিনীর আমির পথ থেকে অব্যাহতি দেওয়া হয় এর পেছনে বেশ কিছু কারণ ছিল এর মধ্যে একটি হল মুসলিমরা রীতিমতো জোরে সোরে বিশ্বাস করতে শুরু করে যে যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দেবেন সেই যুদ্ধে মুসলিমরা হারবে না এর কারণ হলো খালিদ ওয়ালিদ তার জীবনে কখনো কোন যুদ্ধে হারেননি তিনি যখন কাফে ছিলেন তখনও তিনি হারেননি যখন মুসলিম হয়ে জিহাদ করেছেন তখনও তিনি হারেননি মুসলিমরা খালিদকে অজেয় ভাবতে শুরু করে এবং তার উপর ভরসা করতে শুরু করে আর তাই অঙ্গরাজও আনহু ইচ্ছা করেই খালিদকে সেনাপতির পথ থেকে সরিয়ে দিলেন তিনি মুসলিমদের বোঝাতে চেয়েছিলেন যে মুসলিমদের কোনো বিশেষ এক নেতার উপর ভরসা করা উচিত নয় তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম সত্যি সত্যি মারা গেলেন তখন এই আয়াতটি আবারও উচ্চারিত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মৃত্যু সংবাদ শুনে ঠিক অহুদের মতোই কিছু সাহাবি হতবিপল হয়ে যান ভেঙে পড়েন কেউ কেউ এই খবর বিশ্বাসী করতে চাননি তখন আবু বকর রাজ আনহু এই আয়াতটি পাঠ করে বলেন যারা মুহাম্মদের ইবাদত করত জেনে রাখো মুহম্মদ মারা গেছেন কিন্তু যারা আল্লাহর ইবাদত করত তারা শুনে নাও আল্লাহ জীবন্ত এবং তিনি কখনো মারা যাবেন না সেই ঘটনা আমরা পরবর্তীতে বর্ণনা করব নম্বর শিক্ষা মনাফিক আর গুনাকার প্রতি আচরণ একই রকম হবে না আল্লাহ বলেন তারপর আল্লাহর করোনার ফলেই আপনি তাদের প্রতি কোমল হয়েছিলেন আর আপনি যদি রুক্ষ ও কঠোর হৃদয় হতেন তবে নিঃসন্দেহে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাফিরাত কামনা করুন আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন অতপর যখন কোন কাজে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ করুন নিশ্চয়ই আল্লাহ তাওয়াকবাস ইমরান আয়াত একশো উনষাট এবং ইসলামের বার্তা পৌঁছানোর কাজ সাধারণভাবে কোমলতার ভিত্তিতেই হওয়া চাই রসলাস আল্লাহামের মধ্যে যদি তার অনুসারীদের প্রতি কঠোরতা থাকত তাহলে তারা তাকে ছেড়ে চলে যেত দিন শেষে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলহামের আদেশ অমান্য করেছে তারা তারই অনুসারী তাই আল্লাহ তার রসুলকে বলছেন যেন তিনি তীরন্দাজ মুসলিম বাহিনীকে মাফ করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথচ এই তীরন্দাজ বাহিনীর ভুলের মাসুলগুন গিয়েই মুসলিমরা যুদ্ধে পরাজিত হয়েছে রসুল্লাহ সাল্লাহু আলহাম নিজে আহত হয়েছেন এবং সত্তর জন মুসলিম নিহত হয়েছে কিন্তু এদেরকে যেন রসুল্লাহ সাল্লু আলহাস্লাম ক্ষমা করে দেন এবং তাদের জন্য দোয়া করেন সেটাই আল্লাহ চেয়েছেন অহুদের যুদ্ধে কিছু মুসলিম মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য খুবই উদ্গ্রীপ হয়েছিল হতে পারে এটা অহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের একটি কারণ কিন্তু তবুও আল্লাতালা তাদের থেকে পরামর্শ নিতে বারণ করেননি কেননা সুরা হল সুননা এটাই সঠিক পথ মাসাহা করে অর্থাৎ সবার সাথে পরামর্শ কাজ করাটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার অন্যদিকে আল্লাতালা মুনাফিকদের চেহারা প্রকাশ করে দেন তাদেরকে কিছু বলা হয়নি শুধু বলে দেয়া হলো এরা মুনাফিক এদের অন্তরে এক কথা মুখে আরেক কথা আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেন আর তাদেরকে বলা হল এসো আল্লাহ করো, কিংবা পক্ষে শত্রুদেরকে প্রতিহত করো। তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম সেদিন তারা ইমানের তুলনায় কুফুরের কাছাকাছি ছিল যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সেই কথাই বলল বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে সুরানে ইমরান আয়াত ১৬৬ এবং সাতষট্টি এই প্রসঙ্গে আরও একটি কথা এসে যায় উম্মার বিজয় শর্ত কি এই বিষয় অনেক মুসলিমদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে তারা মনে করে উম্মার সবাই যখন আল্লাহর আদেশ মেনে চলবে এবং গুনাহ থেকে দূরে থাকবে তখনই একমাত্র এই উম্মাহ বিজয় হবে সত্যি বলতে কিছু মুসলিমই নয় কয়েকটি ইসলামী আন্দোলন এই ধারণার উপর ভিত্তি করে দাঁড়িয়েছে তারা মনে করে উম্মার বিজয় অর্জনের জন্য আমাদের সবাইকে শুধরাতে হবে প্রত্যেককে ভালো মুসলিম হতে হবে যতক্ষণ আমাদের মাঝে এমন মুসলিম থাকবে যারা নামাজ পড়ে না গুনাহ করে ততদিন আমরা জিততে পারব না যতদিন ফজরের সালাতে জুমার সালাতে সম পরিমাণ মুসল্লি না হাজির হচ্ছে ততদিন আমাদের বিজয় অর্জিত হবে না এই কথাটি এসেছে আসলে এক ইহুদি পণ্ডিত থেকে সে জেরুসালামের মসজিদে বলেছিল যেদিন মুসলিমদের জুম্মা এবং ফজরের জামাতে সমান সংখ্যক লোক নামাজ পড়বে সেদিনই জেরুসালেম মুসলিমদের হাতে বিজিত হবে এটা একটা ইহুদি পণ্ডিতের কথা মাত্র কিন্তু তারা এমনভাবে এই রাবির ঘটনাকে দলিল হিসেবে ব্যবহার করে যেন আল্লাতালা এই ব্যক্তির উপর তার আয়াত নাজিল করেছেন আর এই ইহুদি লোকটির সব ভবিষ্যৎবাণী চিরায়ত সত্য সত্যি বলতে এই চিন্তাধারা মোটেও সঠিক নয় উম্মার মাঝে সব সময় ফজরে সালাতের চাইতে জুমার সালাতে বেশি মানুষ হবে উম্মার মাঝে সব সময় কিছু গুণাগার মুসলিম থাকবে অনেকেই ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে চলবে না আমরা সবাই ভালো মুসলিম হয়ে গেলে কেবল বিজয় আসবে এই ধারণাটি মোটেই সঠিক নয় এর প্রমাণ হল উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর পুরো তিন ভাগের এক ভাগ ছিল মুনাফিক কিন্তু তাদের কারণে মুসলিমরা হারেনি কোরআন বা সুন্নাহতে কখনোই এক তৃতীয়াংশ বাহিনীর পলায়নকে উহুদের পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি কোন আলিমও কখনো এমন মত দেননি মুসলিম উম্মার মধ্যে সময় কিছু মুনাফিক থাকবে কিন্তু ভালো ও মন্দের লড়াইয়ে মুনাফিকরা ফলাফল নির্ধারণ করে না বরং যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় আর তয়ফাতুল মনসুরাহ তারা আর তয়ফতুরাহ হচ্ছে মুসলিমদের কেন্দ্রীয় দল একাধিক হাদিসে রসুল্লাহ সাল্লু আলহাম এই দলটাকে নিয়ে কথা বলেছেন এরা হচ্ছে সেই নাজাদপ্রাপ্ত দল যারা সর্বদা হকের ওপর থাকবে এই দলের মুসলিমরা যদি গুনাহে লিপ্ত হয় তারা যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে মুসলিমরা পরাজিত হবে সমগ্র মুসলিম উম্মার বিজয় শুধু এই দলের উপর নির্ভর করে পুরো উম্মার উপরে নয় উহুদের যুদ্ধ থেকে তিনশ জনের পলায়নে যুদ্ধের গতি প্রকৃতিতে কিছুই আসে যায়নি বরং উহুদের যুদ্ধ পরাজয়ের কারণ সেই চল্লিশ জন যারা আল্লাহ রসুলের অবাধ্য হয়েছিল হতাশা পুষে রাখে না স্বাভাবিকভাবে এমনটাই মনে হওয়ার কথা যে উহুদ পর্বত দেখলেই নবিজি সাল্লাহ আলী হাসলামের দুঃখের স্মৃতি জেগে উঠবে এখানে কখনো ছিলেন না হতাশা তার মধ্যে কখনো দেখা যায়নি আমাদের রসুলসল্লাহ আলহিউসালাম খুবই আশাবাদী এবং ইতিবাচক মানসিকতার একজন মানুষ উহুদের হেরে গেলেও তিনি হার মানেননি তিনি বলতেন উহুদ পাহাড় আমাদের ভালবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি তিনি বলতেন উহুদ হলো জান্নাতের পাহাড় উহুদ পর্বতের সাথে তার কষ্টের স্মৃতি জড়িয়েছিল কিন্তু হতাশাকে তিনি মনে কখনো স্থান দেননি এটাই ইসলামের শিক্ষা দুঃখ কষ্ট হতাশা দূরে ঠেলে দিয়ে কাজ করে যেতে হবে উহুদের পরাজয় মুসলিমদের বেদনাহত করবে হতাশায় আচ্ছন্ন করবে না মুসলিমরা আশাবাদী হবে পরাজয়ের মধ্য থেকে ভাল দিকটা দেখার চেষ্টা করবে হতাশাবাদ মুসলিমদের স্বভাবের সাথে একেবারেই যায় না নম্বর শিক্ষা। বিজ্ঞান যেমন কিছু সূত্র মেনে চলে তেমনি জয় ও পরাজয় কিছু সূত্র মেনে চলে এই চিরন্তন সূত্রগুলো কোরআনের বিভিন্ন জায়গায় উল্লিখিত হয়েছে প্রথম নীতি বিজয় একমাত্র আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ সুহানুরাহ আনফালের দশ নম্বর আয়তে বলছেন আর বিজয় আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ হতে হতে পারে না দ্বিতীয় নীতি যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যা তা থামাতে পারে আল্লাহ সুবাহ তালা আরো বলেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের পরাভূত করতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত সুরা আলহ ইমরান আয়াত একশো অর্থাৎ ভয় পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ সুবাহ আর কেউ নয় আল্লাহালা মুসা আলাহামকে বিজয় দান করেছিলেন তৎকালীন যদি তারা আল্লাহর তিনি মুসলিমদের পরিত্যাগ করবেন তৃতীয় নীতি পরাজয়ের কারণ আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া আল্লাহ বলছেন আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তার নির্দেশে অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে যা তোমরা ভালোবাসতে তা তোমাদেরকে দেখানোর পর তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল সুর আল ইমরান আয়াত একশো এই দুনিয়ার মোহ আসক্তি মায়া এবং আখিরাতের উপর দুনিয়াকে স্থান দেয়া হলো মুসলিমদের অধপতনের কারণ অহুদের যুদ্ধে তারা হেরেছিল কারণ তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল রসল্লাহ আলহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া এবং ঐক্য বজায় না রেখে দলছুট হয়ে যাওয়া ছিল তাদের পরাজয়ের প্রধান নিয়ামক চতুর্থ নীতি জয় বা পরাজয়ের সাথে সৈনিকদের সংখ্যার কোন সম্পর্ক নেই আল্লাহ আল্লাহতালা বলেন আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো। যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো সুরা ইমরান আয়াত ১২৩। বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অল্প হওয়া সত্ত্বেও আল্লাহতালা তাদের বিজয় দান করেছেন আবার হুমায়নের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অধিক হবার পরেও তারা সাময়িক পরাজয় শিকার হয়েছিল আল্লাহ তালা এ সম্পর্কে বলেন আল্লাহ ইতিমধ্যে বহুক্ষেত্রে তোমাদেরকে বিজয় দান করেছেন আর হুনায়নের দিনেও যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল অতপর তোমরা পিঠ দেখিয়ে পলায়ন করেছিলে সুরাতও বা আয়াত পঁচিশ পঞ্চম নীতি আল্লাহ ও তার রাসুলকে মান্য করা ষষ্ঠ নীতি ঐক্যবদ্ধ থাকা সপ্তম নীতি ধৈর্য ধারণ করা বিজয়র জন্য এই তিনটি গুণের কথা আল্লাহ একই আয়তে উল্লেখ করেছেন আর আল্লাহ তসুলের নির্দেশ মান্য করো আর তোমরা পরস্পরের বিবাদে লিপ্ত হও না যদি তা করো তবে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে এবং তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই মাধ্যমে বিজয় আসে না যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু এই প্রস্তুতি এবং সাত সরঞ্জামী যুদ্ধের নিয়ামক এমনটা ভাবা যাবে না আল্লাহতালা আমাদেরকে শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং সামরিকভাবে প্রস্তুত হতে বলেছেন সুর আলফালের ষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওই নদী হুম ও চালমু ন হুম উল্লাহু মুহুম আর তাদের মোকাবেলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ব প্রস্তুত কর তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহ শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন আর তোমরা যা আল্লাহ রাস্তায় খরচ করো তা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে আর তোমাদেরকে জুলুম করা হবে না নবম নীতি দৃঢ়পদ থাকা এবং দশম নীতি আল্লাহকে স্মরণ করা শেষ এই দুটো বিষয়ে আল্লাহ তালা সুরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে একসাথে উল্লেখ করেছেন হে ইমানদার তোমরা যখন কোনো সৈন্য দলের সম্মুখীন হও তখন দৃঢ় সংকল্প হও আর আল্লাহকে বেশি বেশি স্মরণ কর যেন তোমরা সফলকাম হতে পারো সুতরাং সফল হবার জন্য মুসলিমদের দৃঢ়তার সাথে শত্রুদের মোকাবেলা করতে হবে আর বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে এরপর শিক্ষা। মুমিনদের জিহাদের ছোট প্রেরণা হল ইমান রাফি এ খাদিস সামরাই বিন জন্দুব আবদুল্লাহ এ বিন উমার এবং আল বারা এ বিন আজিবের মতো অল্প বয়স্ক ছেলেরা কেন উহুদের যুদ্ধে যোগদানের ব্যাপারে এতটা উতলা ছিল অনেকে হয়তো ভাবতে পারেন সেই যুগটাই ছিল যুদ্ধবিগ্রহ যুগ তাই বাচ্চারাও যুদ্ধে যোগ দিতে উতলা হয়ে থাকত কিন্তু একই যুদ্ধে দেখা গেছে যুদ্ধ না করে পালিয়ে গেছে সমাজ হলেই যে সবাই যুদ্ধকে ভালোবাসবে এমনটা নয়। এখানে মূল ব্যাপার হল ইমান বা মুসলিমদের বিশ্বাস যাদের ইমান ছিল তারা যুদ্ধে যোগদানের জন্য আগ্রহী ছিল আর যাদের ইমান ছিল না তারা পালিয়ে যাবার ব্যাপারেই বেশি আগ্রহ ছিল আব্দুল আব্দুলাইবেন উবাই এবং তার অনুসারীরা তিনশো লোক উহুদের ময়দান থেকে পালিয়ে যায় এমন কি তাবুক খন্দক এবং আরো অনেক যুদ্ধেই তারা জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল মুনাফিকদের জিহাদের ছোটা প্রেরণা হল দুনিয়া উহুদের যুদ্ধে অংশ না নিলেও মুনাফিকরা ঠিকই হামরা আল আসাদের অভিযানে অংশ নিতে চেয়েছিল কিন্তু নবীজ সাল্লাহ আলহিউ তাদেরকে অনুমতি দেননি তিনি কেবল তাদেরই সঙ্গে নিলেন যারা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিল হামরাল আসাদের অভিযানে মুনাফিকরা থাকতে চেয়েছে কারণ তারা মনে করছিল এই যুদ্ধে জেতার সম্ভাবনা প্রবল আর যুদ্ধে জেতার অর্থ হল গণিমতের মালে ভাগ বসানো যাবে আরবের সময় এবং শুধুমাত্র সুযোগ সুবিধা পাওয়ার আসায় ইসলামকে মেনে চলা আর যখন ত্যাগ শিকারের সময় আসে তখন ইসলাম থেকে সরে যাওয়া নিফাকের লক্ষণ জিয়াজ ছাড়াও আর অনেক ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য তাই সকলের উচিত নিজেদের নিয়তের ব্যাপারে সতর্ক হওয়া নিজেদেরকে খতিয়ে দেখা ইসলামের কাজের সাথে যখন দুনিয়াবী স্বার্থ মিশে থাকে তখন আমরা খুব আগ্রহ পাচ্ছি আর কষ্টের কাজ হলে পিছিয়ে পড়ছিনা তো যেমন ইসলাম বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যের উপর গুরুত্ব দেয় বাবা মায়ের আনুগত্য করার কথা বলে কিছু বাবা মা এই কথাগুলো শুনলে খুব খুশি হন এই সম্পর্কিত আয়াত ও হাদিস তাদের মনের কথা বলে কিন্তু যখন ওই একই সন্তানের উপর ওই একই ইসলামের দাওয়াতের কথা বলে এলমের কথা বলে জিহাদের কথা বলে তখন তারা সেসব কথা শুনতে চান না তাদের সন্তানদেরকেও তারা ইসলামের এই শিক্ষার দিকে মোটেও আকৃষ্ট করতে চান না অর্থাৎ তারা ইসলামকে নিজেদের সুবিধার মতো ব্যবহার করছেন নিফাকের ব্যাপারে সাবধান হতে হবে আমরা যেন মুনাফিকদের কাতারে পড়ে না যাই আল্লাহতালা আমাদেরকে বলেছেন দিন ইসলামকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে রসল্লাহ আলহাম যখন আনসারি সাহাবিদের থেকে বায়াক নিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন তোমরা সহজ সময়েও আমার আনুগত্য করবে এবং কঠিন সময়েও আমার আনুগত্য করবে ইবনুল কাইম রেহমাহুল্লাহ বলেন উহুযুদ্ধের একটি শিক্ষণীয় দিক হল সাহাবিরা যা সত্যি প্রতি অনুগত ছিলেন সে দৃষ্টান্ত পাওয়া যায় সহজ কঠিন হোক সব রকম তারা আল্লাহ আজ তো করতে রাজি ছিলেন সুসময় দুঃসময় উভয় অবস্থানেই দিনের উপর দৃঢ় এবং অবিচল থাকা প্রকৃত ইমানের লক্ষণ তারা সেসব লোকের মতো নন যারা শুধুমাত্র সহজ অবস্থায় আল্লাহ ইবাদত করে আর বাকি সময় ভুলে থাকে শিক্ষা বিনয়। বলেন আল্লাহ আজাল তাদেরকে পরাজয় এবং লাঞ্চনা দিয়ে পরীক্ষা করলেন তাদেরকে দুর্বল অবস্থায় মাঝে রাখলেন এভাবে তারা বিনয় হয়ে উঠল আর যখন তারা বিনয়বত হল তখন আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া কবুল করে নিলেন বিনয়ের সাথে দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ বলেন আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে যাতে তোমরা কৃতজ্ঞ হতে ইমরান আয়াত নম্বর শিক্ষা। উহুদ ছিল পারসলিম উম্মার জন্য একটি বড় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি ইবনুল কাহিম রেহম মন্তব্য করেছেন উহুদের যুদ্ধ মুসলিম উম্মাহকে সবচাইতে চাইতে মারাত্মক দুর্যোগের মোকাবেলা করার জন্য প্রস্তুত করেছে ইবনুল কাহিম দুর্যোগ বলতে রসুল্লা সাল্লু মৃত্যুকে বুঝিয়েছেন এই মৃত্যুর ব্যাপকতা এত বিশাল যে তার জন্য আগে থেকেই মুসলিমদেরকে প্রস্তুত করা জরুরি ছিল রসল সাল আলহাম ছিলেন সবকিছু তিনি ছিলেন তাদের দিন ইসলামের উৎস তখন বই পুস্তক বা ইন্টারনেট ছিল না ইসলামী জ্ঞান অর্জনের জন্য অন্য কোনো মাধ্যম ছিল না রসলুল্লাহ সাল্লাহ আলহিহসলাম ছিলেন তাদের পিতার মতো তার থেকেই সাহাবিরা সবকিছু শিখেছেন নবীজিকে হারানো সাহাবিদের জন্য প্রচণ্ড কষ্টদায়ক একটা ব্যাপার ছিল এই ঘটনা তাদেরকে চুরমার করে দিতে পারত তাদের সমস্ত অগ্রগামিতা দিতে যথেষ্ট ছিল এই ঘটনা তাদের মনস্তাত্ত্বিকভাবে কিন্তু আল্লাহলা চেয়েছেন রসল সাল আলহিহাস্লামের মৃত্যুতে সাহাবিরা যেন ভেঙে না পড়েন সেজন্য ওহুদের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলেছেন রসল্লাহ সাল্লাহ আলহিউস্লাম মারা গেল কিভাবে তা সামলে উঠতে হবে সে ব্যাপারে এভাবেই মুসলিমরা শিক্ষা লাভ করে একুশ নম্বর শিক্ষা আলওয়ালা ওয়ালপারা। এই শিক্ষা আমরা এই সিরাতে সিরিয়াতে বিভিন্ন ঘটনা থেকে লাভ করেছি উহুদ তার ব্যতিক্রম নয় আমরা জানি উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের গায়ে সরাসরি আঘাত করেছিল মুশ্রিক উতপা এ বিন আবি ওয়াকাস আর তার ভাই সাবিন আবি ওয়াক্কাস হচ্ছেন একজন প্রথম সারির মুসলিম যিনি সেদিন নবীজিকে রক্ষা করার জন্য সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন উহুদের যুদ্ধের ব্যাপারে সাথ পরবর্তীতে বলেন সেদিন নিজের ভাই উত্পাকে আমার হত্যা করতে যে তীব্র ইচ্ছা হয়েছিল তা আর কোন ব্যাপারে হয়নি এই কাজ করার কারণে যদি আমাকে সবাই ঘৃণা করত তবুও আমি পরোয়া করতাম না আমার জন্য আল্লাহ রসুলের একটি কথাই যথেষ্ট ছিল তিনি বলেছিলেন আল্লাহ নবীকে যে রক্তে রঞ্জিত করেছে তার উপর আল্লাহর গজব অর্থাৎ দিন ইসলামের জন্য জিহাদের ময়দানে নিজের ভাই উত্পাকে হত্যা করার ব্যাপারে সাহাদের এতটুকু দ্বিধা ছিল না কারণ চাদের কাছে তার ভাই নয় তার দিন বড় সর্বশেষ শিক্ষা হল তাও একটি শিক্ষা মুশ্রিকদের আঘাতে রসুল্লাহ আলী আসলামের শরীর থেকে যখন রক্ত ঝড়ছিল তখন তিনি বলে উঠেছিলেন এই জাতি কিভাবে সফলকাম হবে যারা তাদের নবীকে রক্তে রঞ্জিত করেছে অথচ তিনি তো কেবল তাদের রবের দিকে আহ্বান করেছেন এর প্রেক্ষিতে আল্লাহতালা বলেন না, শাস্তি দেবেন নাকি ক্ষমা করবেন এই সিদ্ধান্ত তোমার হাতে নয় সুরা আলা ইমরান আয়াত একশো আঠাশ আল্লা রসুল সাল বলছিলেন তাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো এত বড় অপরাধ করছে তারা কিভাবে ক্ষমালাভ করবে কিন্তু আল্লাহ তালা তার নবীকে শুদ্ধ দিয়ে বলছেন না কাউকে ক্ষমা করে দেয়া বা শাস্তি দেয়া এটা কেবল আল্লাহ তালে রসুল্লাহ এটি নেই কোনো সন্দেহ নেই আল্লাহ রসুলসাল্লাহ আলিহস্লামের সাথে যুদ্ধ করা সর্বোচ্চ পর্যায়ের একটি গুরুতর অপরাধ কিন্তু যারা এই অপরাধ করে দবা করেছে মস্তিম হয়েছে আল্লাহ তাদের এই গুণাহ মাফ করে দিয়েছেন অনেক মুশ্রিক যারা অহুদের যুদ্ধে রসুলের বিরুদ্ধে সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ডু ডেসবুক ডট কম রেইন ড্রবিয়া চ্যানেল wwwyoutubecom রেইন ড্রিডিয়া